তিনি একজন বড় পক্ষি ছিলেন মুজাহিদ ছিলেন বড় আলেম ছিলেন সুফিয়ান নামে একটা মাঝহা ছিল মাঝাবে সাউরি মাঝাবে সুফিয়ান সাউরি মাঝাব সাউরি মাঝাব নামে একটা মাঝাব ছিল আমরা তো মাঝাবের নাম জানি কয় মাঝাব স্থায়ী হয়ে গেছে চারটি মাঝাব রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন এই চারটি মাঝাব এখনো আছে পৃথিবীতে বাকিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে ইবনে হাজামের মাঝাব জাহেরি মাঝহ এটা তারা কোরআন বাদ দিয়ে অনেকে সুফিয়ান সাউরের কথা বলা শুরু করতো তো তখন একজন আরেকজনকে বলতেন যে আমি বলি তোমাদেরকে আল্লাহর কোরআন বলছেন এটা তোমরা বলো সুফিয়ান সাউরী বলছেন এটা তোমাদের উপরে তো আল্লাহর গজব নেমে আসবে তাহলে বোঝা যায় কত প্রসিদ্ধ এই সুফিয়ান সাউরির ছিল এই সুফিয়ান